উমাবাদিয় দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ পিস টি ভি বাংলায় পিস টিভি বাংলার নিয়মিত ধারাবাহিক দশুন গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে একটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ যা করিস এর মাধ্যমেই শুধু সংকলিত হয়েছে কোন ব্যক্তিগত চিন্তা চেতনার আলোকে নয় আসুন আমরা আজকের যে বিষয়ে দর্শ আলোচনা করব লেখক রাহেমহ্লা তিনি অধ্যায় বেঁধেছেন চৌষট্টি তম অধ্যায় বাবু আলাল্লাহ আল্লাহ সুবাহ খবরদারি করে কসম করা সম্পর্কে এ অধ্যায় অর্থাৎ আল্লাহ সবহানা আলার যে সমস্ত বিষয়গুলি সেগুলিকে নিজে যেন বেশি আরো পাওয়ারফুল মনে করে কসম করে বলা উদাহরণস্বরূপ আল্লাহ রবাহ আলমিন তিনি ইচ্ছা করলে কাউকে ক্ষমা করতে পারেন ইচ্ছা করলে কাউকে শাস্তি দিতে পারেন কিন্তু আমি যখন বলবো যে আল্লাহর কসম করে বলছি আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না এটাই হলো ইকসাম আল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহ তোমাকে শাস্তি দিবেন কারণ শাস্তি দেওয়া বা ক্ষমা করা বিষয়টা আল্লাহ মহান হওয়াতে আলাপ আল্লাহ রবাহ আলমিন সেটাকে জোর তাগিদ করে প্রকাশ করার জন্য বলার জন্য আমাকে দায়িত্ব দেননি আমি আল্লাহর চেয়ে আরো বড় ক্ষমতাশীল নই যে আল্লাহ না এটা কসম করে আমি বলছি। তাই এই বিষয়টি যেন এক প্রকার আল্লাহ সুবাহর খবরদারি করা হয় আল্লাহ সুবাহন আল্লাহর উপরে নিজেকে আরো বড় করে নেওয়ার একটা ভাব সৃষ্টি হয়ে যায় নিজের একটা অহংকার ও বরত্ব একটা ভাব প্রকাশ পায় মুসলিমের জন্য এটি পায় না লেখক রাহম এখানে অধ্যায়ে যে হাদিস নিয়ে এসেছেন একটি মুসলিমের হাদিস আমরা হাদিসটি পরে শুনি শুনে এই বিষয়টিকে নিয়ে আমরা একটু আলোচনা করি প্রসিদ্ধ একজন ব্যক্তি বলছেন যে আল্লাহ করে বলছি আল্লাহ মুখে ক্ষমা করবেন না যে এই কসম করে বললো তার রেগে গিয়ে আল্লাহ রা আলমিন বলছেন আমি অমুককে ক্ষমা করব না কার এত সাহস ঠিক আছে আমি তাকেই ক্ষমা করে দিলাম আর তোমার আমল সব আমি বাতিল করে দিলাম আল্লাহ আকবার। हराम बर मानसमे बीस बुझी একটি লোক বলল যে আল্লাহকে কখনো ক্ষমা করবেন না যে লোকটি বলেছিল সে ছিল রাজ একজন আবেদ মানুষ মানে খুব আবাদ মানুষ রাত দিন যায়। কিন্তু তার মাঝে জ্ঞানের অভাব ইসলাম সম্পর্কে তার সঠিক ধারণা নেই কোন আবাদত করলে কত ফজিল পাওয়া যায় এটাই সে খালি খুঁজে কিন্তু ইসলাম এর লক্ষ্য উদ্দেশ্য চিন্তা না। সেগুলি সে জানার শেখার বোঝার চেষ্টা করে না সে আবাদত নেই মাস স্কুল যখন হয়ে যায় তার মাঝে যখন ইসলাম সম্পর্কে অজানাটাই বেশি স্থান লাভ করে এমন পর্যায়ে সে কি করে বসে এমন পর্যায়ে সে বিভিন্ন এমন কথা আবেগবশত হয়ে এমন কথা কিছু বলে বসে যখন ভালো করতে গিয়ে অন্যায় লিপ্ত হয়ে যায় উদাহরণস্বরূপ বলি একজন মানুষ খুব দিনদার মানুষ তার ভিতরে ইমান এত তাজা এত মজবুত রাস্তা দিয়ে বের হলো বের হয়ে দেখছে অন্যায়ের প্রতিবাদ করা উচিত হাত দিয়ে তাই সে ব্যক্তি কি করে সেই মদপানকারীকে অন্যায়ের প্রতিবাদ করবে এবং ইমানদার সে কাজ হচ্ছে তার সামনে এমন ভাবে অতর্কিত ভাবে সেই ব্যক্তির উপর আক্রমণ চালায় আক্রমণ চালালে সেই ব্যক্তি মারা গেছে ফলে কি দাঁড়ালো ফলে দাঁড়াবে এখন এই ব্যক্তি হলো সে তার হত্যাকারী কারণ সে এমন অপরাধে লিপ্ত হয়েছে ঠিকই কিন্তু সেই অপরাধে লিপ্ত হওয়ার কারণে ইসলাম একে হত্যা করার মতো তাকে অনুমতি দেয় নাই হত্যা করার মতো বিধান দেয়নি প্রধুরা তাই আসলে ইসলাম আবেগের নাম নয় ইসলাম অজ্ঞতার নাম নয় এই জন্য ইসলামের নির্দেশ হলো সর্বপ্রথম আমাদেরকে ইসলাম সম্পর্কে শিখতে হবে আল্লাহ রে বলছেন নির্দেশে সম্পর্কে জ্ঞান অর্জন যারা জানে আর যারা জানে না তারা সবাই কি সমান হতে পারে কখনো সমান হতে प्रिय बंधुरा तीसुबहन आलर ऊपर खबरदारी मानुषा पा कैध नये बारा परिराधी अपराध कर लेराधी हो अल्लाहबुल आलमीन तरह शिविर एक व्यक्ति अपराधगुली सम्पर्ल्लाब्ल आलमीन निश्चित करपराधर शास्ती सम्पर्क से क्षेत्र বিদ্যানগন বলেন প্রথম হল আল্লাহ এবং কসম খেয়ে থাকে বলে তাহলে সেটা জায়েজ হতে পারে যেমন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাসুল সাল আলহিহ্লামকে কি আমাদের মাঠে সুপারিশ করার অনুমতি দিবেন আল্লাহ রাসুল সাল্লাম তখন সুপারিশ করবেন এক্ষেত্রে কেউ যদি বলে যে আল্লাহর কসম করে বলছি আল্লাহ রী কিয়াম রাসুল কি সুপারিশ করার বা আল্লাহর কসম করে বলছি আল্লাহ কেমতের দিনের সুপারিশ কবুল করবেন এটাতে অসুবিধা নেই কেন অসুবিধা নেই যেটা স্পষ্ট হাদিসে আল্লাহ রাসুল সাল্লামী সংবাদ দিয়েছেন অন্যভাবে কেউ যদি বলে যে আল্লাহর কসম করে বলছি আল্লাহ সুত মুশরিকের গোনাকে ক্ষমা করেন না তাহলে অসুবিধা নেই কেন আল্লাহ রবুল্লাহ আলমিন নিজেই বলছেন যারা আল্লাহ সুহানিপ্ত হবে আল্লাহ রে কসম করে ফেলে কখনো এটাতে কোনো অসুবিধা নেই এ হলো প্রথম দ্বিতীয় হলো কেউ যদি আল্লাহ সুবাহর প্রতি কোন পূর্ণ ইমানদার আল্লাহ সুবাহর প্রতি ভালো ধারণা রেখে কোনো কিছু কসম খেয়ে থাকে তাহলে সেটাও জায়েজ হতে পারে যেমন এক হাতি সে এসেছে আল্লাহ রসুল সাল আলী হোসালাম এর সময় একজন মহিলা সাহাবি তিনি দাঁত ভাঙে গেলে এখন এই মহিলা সাহাবীর কেসাশের হিসাবে তার দাঁত ভাঙতে হবে কিন্তু মহিলা সাহাবীর পক্ষ থেকে তার একজন নিকটতম ব্যক্তি তিনি বললেন আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম না কখনো না তার দাঁত ভাঙা হবে না তার দাঁত ভাঙা হবে না আল্লাহর কসম করে বলছি তার দাঁত ভাঙ্গা হবে না কেন আল্লাহ রসুল সাল্লাম অপেক্ষা করলেন আল্লাহ নাজিল হয়ে গেল যে যার কেসা দাঁতের বিনিময়ে দান এই কেশ বিধান তবে যাকে ক্ষমা করা হবে সেই বিষয়ে কোনো কেশাসের বিষয়ে প্রযোজ্য হবে না যারা কেশাস নেওয়ার পক্ষ তারা অটোমেটিক ভাবে এ আয়াত শুনেই তারাও এটাকে ক্ষমা করে দিল এটা হল কখন যখন আল্লাহ সুবাহর প্রতি এই ধরনের ইমান থাকবে এবং আল্লাহ সুবাহর প্রতি এ ধরনের ভালো ধারণা থাকবে সেই ক্ষেত্রে আরেকটি বিষয় হলে जो निजे अहमिका अहमिका बशत निजे के, के बड़ मन कर आल्ला ठीक माफ करबे ना आल्ला तुम्हें शिवन एजेक केरत्व भाव प्रकाश करते क्यों बोले तरह क्षेत्र ये আল্লাহ করে সালাম আর যে এত বাড়াবাড়ি তারই আমি জীবনের সব আমল ধ্বংস করে দিলাম প্রিয় বন্ধুরা আসুন এ অধ্যায় থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি সে শিক্ষাটি হলো আল্লাহ সুবাহ বিষয়ে বাড়াবাড়ি করে এই কসম খাওয়াটা হারাম তবে সুরত বললাম আলোকে যদি কেউ বলে থাকে তাহলে সেটি জায়েজ হতে পারে প্রিয় বন্ধুরা এ আমরা একটু সংক্ষিপ্ত নিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা আমাদের দর্শে ফিরে আসবো ইনশা শুনছিলাম আল্লাহ রসুল্লাম এর কাছে বলছেন তিনি কসম খেয়ে বলছেন যে আল্লাহ কসম করে বলছি যে তার দাত ভাঙ্গা হবে না আল্লাহর কসম করে বলছেন আল্লাহ তবে যাকে ক্ষমা করে দেওয়া হবে তার ক্ষেত্রে সেই কেসাস প্রয়োজ্য নয় সেখানে কেশাস নেওয়ার নেতা হবে না নেওয়ার প্রয়োজন নেই এ আয়াত যখনই নাজিল হয়ে গেল যারা কেসাস নেওয়ার পক্ষ তারা আটোমেটিক ভাবে এ আয়াত শুনে তারা এটাকে ক্ষমা করে দিল্লা কিছু বলে আল্লাহ রা বলে আলমিন সেই বিষয়টাকে পূর্ণ করে দেন সুহান এটা হল কখন যখন আল্লাহ সবহান আল্লাহর প্রতি এ ধরনের ইমান থাকবে এবং আল্লাহ সুবাহ আল্লাহর প্রতি এ ধরনের ভালো ধারণা থাকবে সেই ক্ষেত্রে আরেকটি বিষয় হলো যখন নিজেকে অহমিকা অসত নিজেকে বড় মনে করে যখন কেউ মনে করবে যে এই নিজেকে বড় করে তোলার ক্ষেত্রে যখন সে মনে করবে হ্যাঁ তুমিই এই করেছ তাহলে আল্লাহ ঠিক আছে এটা মাফ করবেন না বা আল্লাহ তোমাকে এই শাস্তি দেবেন এই ধরনের নিজেকে যদি বরাত্ম ভাব প্রকাশ করতে গিয়ে কেউ বলে থাকে তাহলে তার ক্ষেত্রে এটি হারাম হবে আল্লাহ রাসুল সাল্লাম তার ক্ষেত্রে আমি তাকেই ক্ষমা করে দিলাম আর যে এত বাড়াবাড়ি করলো তারই আমি জীবনের সব আমল ধ্বংস করে দিলাম প্রিয় বন্ধুরা তাই আসুন এই অধ্যায় থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি সে শিক্ষাটি হলো আল্লাহ সুহান বিষয়ে বাড়াবাড়ি করে এই কসম খাওয়াটা হারাম তবে আমরা কয়েকটি সুরত বললাম যে আল্লাহ স্পষ্ট দলিলের আলোকে যদি কেউ বলে থাকে তাহলে সেটি জায়জ হতে পারে উদাহরণস্বরূপ আমরা বললাম আল্লাহ রাসুল সাল আল্লাহ রবী আলমিন তিনি সুপারিশ করার অনুমতি দেবেন তাই কেউ যদি বলে যে আল্লাহর কোসুম করে বলছি আল্লাহ রবীন্দ্রাম সুপারিশ আল্লাহর আল্লাহ বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হল কোন ব্যক্তি কেন্দ্রিক নয় এটি হলো সাধারণভাবে আমরা একটা বিধান হিসেবে বলতে পারি কোন ব্যক্তি কেন্দ্রিক নয় প্রিয় বন্ধুরা তাই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি আমাদের আল্লাহ আল্লা সুবাহন আলার প্রতি শ্রদ্ধাশীল আল্লাহ প্রতি সুবাহ বা তার সাথে বিষয়টি একটি সাংঘর্ষিক বিষয় হয়ে যায় তাই অবশ্যই আমাদেরকে বিষয়ে সতর্ক হয়ে এ বিষয়ে আমাদেরকে সঠিক অবস্থান গ্রহণ করতে হবে আমাদের মাধ্যমে যেন এমন কোনো আচরণ প্রকাশ না পায় যে আচরণের কারণে আমরা আল্লাহ সুবাহর উপর বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যাই আল্লাহ আমাদেরকে ক্ষেত্রে হেফাজত করুন প্রিয়দর্শক বৃন্দ এ পর্যায়ে আমরা আরেকটি অধ্যায় শিখবো এই অধ্যায়ে নিয়ে এসেছেন আলাকে কোন মখলুকের কাছে সুপারিশকারী হিসাবে গণ্য করা বা ধরা যাবে না আল্লাহ সুবাহুকের কাছে সুপারিশকারী হিসাবে ধরা যাবে না বিষয়টি আমরা একটু ক্লিয়ারের জন্য বলতে চাই সুপারিশ আমরা সকলেই জানি সুপারিশ হলো একজনের জন্য অপরজনের কাছে একজনের কল্যাণ বা অকল্যাণ থেকে মুক্তির জন্য অপরজনের কাছে কিছু পেশ করা এটাকে সুপারিশ বলা হয় তো এই সুপারিশে তিন শ্রেণী হয় এক শ্রেণী হলো যার জন্য সুপারিশ করা হয় এ হলো সবচেয়ে নিম্ন শ্রেণী দ্বিতীয় শ্রেণী হলো যিনি সুপারিশ করেন ইনি হলেন মধ্যম শ্রেণী তৃতীয় শ্রেণী হল যার কাছে সুপারিশ করা হয় ইনি হলেন সর্বোচ্চ পাওয়ারের শ্রেণী তো আমাদের যেগুলি সাধারণত সুপারিশের বিষয় বিষয়ের জন্য সুপারিশ করবেন তিনি হলেন মুহাম্মদ সালি হুসাল্লাম তা আমরা হলাম সুপারিশ যাদের জন্য করা হয় আমরা তারা সুপারিশকারী হলেন আল্লাহ রসুল সাল্লি হুসাল্লাম তিনি হলেন দ্বিতীয় শ্রেণী আমাদের চেয়ে তিনি সম্মানী এবং ওই পক্ষের কাছেও তিনি সম্মানী যার কাছে সুপারিশ করা হবে তিনি হলেন আল্লাহ তিনি হলেন সর্বোচ্চ পাওয়ারের সর্বক্ষমতার তার কাছেই সবাই তাহলে যার কাছে সুপারিশ করা হবে। তিনি হবেন সর্বসময় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যিনি করবেন সুপারিশকারী যিনি হবেন তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নন তাহলে বিষয়টি হল বাবুল আল্লাহ আল্লাহ সুহানুকের কাছে সুপারিশকারী হিসাবে দাঁড় করানো যাবে না এ প্রসঙ্গে অধ্যায়। কারণ আল্লাহ সুহানাকে যদি সুপারিশকারী হিসাবে দাঁড় করি তাহলে যার কাছে সুপারিশ করা হবে তিনি হবেন সর্বক্ষমতার অধিকারী অতএব আল্লাহ সুবাহকে যদি কোনো মখলুকের কাছে সুপারিশকারী হিসাবে দাঁড় করি তাহলে এই মখলুক হবেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আল্লাহ হবেন তার চেয়ে কম ক্ষমতার অধিকারী এটি কখনো আল্লাহ কাজ। সুতরাং আল্লাহ কাছেই সুপারিশকারীরা যাবে তাকে কখনো সুপারিশকারী অন্য জনের কাছে বানানো কখনো যাওয়া যেতে না মখলুকেরা হবে সুপারিশকারী মাকলোক হবে যার জন্য সুপারিশ করা হয় সুপারিশ আল্লাহ আলমিনকে তোমার সুপারিশকারী হিসেবে আমার কাছে দাঁড় করবে আল্লাহবর সুবাহ আল্লাহ সুবহান এটা কখনো হতে পারে না প্রিয় বন্ধুরা তাই আসুন এ অধ্যায় থেকে আমরা আরেকটি বিষয় শিখলাম সে বিষয়টি হচ্ছে এই যে অবশ্যই পূর্বের অধ্যায়ে যেমন আমরা জানলাম যে আল্লাহ সুবাহারি করা এটা কখনো শোভা পায় না এটা আল্লাহ ঠিক তেমনই ভাবে আল্লাহ কাছে সুপারিশকারী হিসেবে দাঁড় করানো এটাও আল্লাহ সুবাহর জন্য মানহানিকর বিষয় কারণ তিনি হলেন সর্ব বিষয়ের উপর তিনি ক্ষমতাশীল তারপরে কেউ ক্ষমতাশীল নয় সুপারিশ করতে আল্লাহ মালিক সুতরাং তার কাছে সুপারিশের জন্য অন্যরা মখলুক ধর্ণা দিবে তিনি কখনো মখলুকের কাছে সুপারিশের জন্য নয় বা এই অধ্যায় আমরা বেশ কয়েকটি বিষয় পেলাম তার মধ্যে এক হলো আল্লাহ সানহত আলাকে কারো কাছে কখনো সুপারিশকারী হিসাবে দাঁড় করানো যাবে না এমন ব্যক্তিদেরকেই মনে করব। আমরা সুপারিশ সম্পর্কে সাফা আজ সম্পর্কে এ বিষয়ে কয়েকটি আলোচনা কয়েকটি আমরা দর্শ নিয়েছি সেখানে বিস্তারিত আমরা আলোচনা করেছি আজকে আমাদের সুপারিশ সম্পর্কেও কার পাওয়ার রয়েছে কার ক্ষমতা রয়েছে আল্লাহ সুহানা তাল্লাহ অনুমতি ছাড়া তার কাছে সুপারিশের জন্য সুপারিশ করবে অতএব সুপারিশ করার জন্য আমরা আগেই বলেছি সেটি হল করিম আল্লাহ আলম যেটি শর্ত দিয়েছেন তাহলে দুটি শর্ত আল্লাহ সুহানুত পক্ষ থেকে জন্য সুপারিশ করতে হবে দ্বিতীয় সুপারিশ করবে তাদের আল্লাহ পক্ষ থেকে বা আল্লাহ সুবাহর কাছে তাদের সন্তুষ্টি থাকতে হবে তাহলে সুপারিশ করা সম্ভব না হলে সম্ভব নয় প্রিয়বন্ধুরা আসুন আমরা যে অধ্যায় দুটি এই দর্শক শুনলাম এগুলি থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সুহানুত আল্লাহ সম্মান প্রদর্শনী বা তাকে মর্যাদা দেওয়ার যে কাজগুলি সেগুলি আমাদেরকে করতে হবে যেগুলির কারণে তার মানহানি ঘটতে পারে সেগুলি থেকে আমরা সবসময় অবশ্যই বিরত থাকবো আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আজকের আমরা বিদায় নিতে যাচ্ছি আবার দেখা হবে পরবর্তী ইনশাআল্লাহ আলাইকুম